বাংলা মানবতা সমাধান সিলিন আল্লাহ পাক সুরায়তবার আয়ত নম্বর পঁচিশে এরশাদ করেছেন রাকুমল্লা ফি মাতেনা কাসিরা হে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা তার অনুসারীরা কেমন পর্যন্ত সিনে রাখো আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছেন ফি মাতেনা কাসিরা বহু ক্ষেত্রেই বিভিন্ন স্থানে আল্লাহ পাক সাহায্য করেছেন সাহায্য করেছেন বদরে সাহায্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের ওহদে সাহায্য করেছেন তোমাদের খন্দকে সাহায্য করেছেন খাইবার বিজয়ে বহু জায়গায় আল্লাহ পাক সাহায্য করেছেন মক্কা বিজয় আল্লাহাক সাহায্য করেছেন ওয়াইয়া মা এবং বিশেষ করে হনাইনের দিন আল্লাপাক তোমাদের সাহায্য করেছেন ইজ আজাবাদকুম কাসরা তুকুম যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে চাকচিক্য করে তুলেছিল তোমাদের জন্য ইজ আজাবাতকুম কাসরা তুকুম যখন তোমাদের সংখ্যার আধিক্য তোমাদেরকে গর্বে মাতোয়ারা করে তুলেছিল যখন তোমরা তোমাদের সংখ্যা বেশি বলে তোমরা মনে করেছিলে যে আজকে তো আমরা হারবো না নবী করিম সাল্লা সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের উপরেই জানতে পারলেন যে পায়েফ এবং মক্কার মাঝখানে দুটি গোত্র সাকিফ এবং হাওয়াজেন এই গোত্রগুলি বসবাস করে এরা বিদ্রোহ ঘোষণা করছে এরা প্রস্তুতি নিচ্ছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবী করিম সাহাবাইকেরামদেরকে নিয়ে সেখানে উপস্থিত হলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তখন সাহাবাই কেরামদের সংখ্যা ছিল বারো হাজার এই বারো হাজার সাহাবাইকেরাম তারা এই সংখ্যা দেখে ভাবলেন যে আজকে আমাদেরকে কেউ হারাতে পারবে না কারণ আমাদের সংখ্যা অনেক বেশি আছে আল্লাপাক কেতে অসন্তুষ্ট হইলেন যে তোমার সংখ্যার উপর আজকে ভরসা করলে তোমাদের সংখ্যা কোথায় ছিল বদরে ওহুদে যখন আল্লাপাক সম্মানিত করেছিলেন তোমাদেরকে আল্লাহ পাক তাই বলছেন ফালাম তুগুনে আনকুমসাইয়া এই সংখ্যা দিক তোমাদের কোনো কাজে আসেনি অজাকাত আলী কুমল আরমার আহবাত এবং পৃথিবী প্রশস্ত হাওয়া সত্ত্বেও তোমাদের ওপর সংকুচিত হয়ে গিয়েছিল সুম্মাওয়াল্লাহ তোমুদ বেরিন অথপর তোমরা পৃষ্ঠ দেশ দেখিয়ে পলায়ন করেছিলে নবী কারিম সাল্লা সাল্লাম সাহাবা কালামদেরকে নিয়ে যখন পৌঁছছিলেন এই হোনাইনে তখন যুদ্ধ শুরু হলো চারিদিক থেকে বিভিন্ন ঘাটি থেকে কাফের মুশ্রেকেরা এমন তীর ছোঁড়া শুরু করলো এবং এই গোত্রগুলি তীর চালাতে অত্যন্ত বেশি পারদর্শী ছিল এই তীরের হামলায় সাহাবাইকার বিচলিত হয়ে পড়লেন আর এমন বিচলিত হলেন যে ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পলায়ন করলেন মাত্র দুইশো জন সাহাবি নবী করিম সাল্লাহি সাল্লামের সাথে অটল ছিলেন নবী করিম সাল্লাহি সাল্লাম সামনের দিকে বাড়ছিলেন কখনও পিচপাহননি এবং বলছিলেন আনান্নবী উল্লা কাজেব আনা ইবন আবদুল মুখতালিব আমি এমন নবী যে মিথ্যুক নয় আমি সত্য সত্যনবী আল্লাহর পক্ষ থেকে এবং আমি হচ্ছি আব্দুল মোত্তালেবের ছেলে তার দাদার নাম ছিল আব্দুল মুতালেব তো আল্লাহ ফাকর্বুলাই বলছেন সুম মানজাল আল্লাহ হোসাকিনাত নবী করিম সাল্লাহাম সামনের দিকে বাড়ছিলেন সামনের দিকে বাড়ছিলেন আর সাহাবেকের ইদিক শিরি ছত্রবঙ্গ হয়ে যাওয়ার পরে আবার যখন তাদেরকে ডাক দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তখন সকলে ধীরে ধীরে ফিরে আসলো এবং আল্লাহ ফাকরব্বুলা আবার বিজয় দান করলেন তাই আল্লাহ পাক বলছেন এই বিজয় সম্পর্কে সুম মানজাল আল্লাহ হোসাকাত অতপর আল্লাহ পাক তার প্রশান্তি নাজিল করলেন তাঁর রসুলের প্রতি ওয়াল আল মোমিন মোমিনদের প্রতি ওয়ানজ আল্লাহ জুনউদ আল্লাম তারা এমন সেনাবাহিনী আল্লাহ নামিয়ে দিলেন যাদেরকে তোমরা দেখোনি ওয়াইজাব আল নজীন কাফর এবং কাফেরদেরকে আল্লাহ পাক শাস্তি দিলেন ওয়াজালেক জাজাউল কাফির আর এটি হচ্ছে কাফেরদের প্রতিফল সোম্মায় এতুক আল্লাহবাদজালিক আলাম ইয়াসা তারপরে আল্লাহ পাক তবা কবুল করলেন যার চাইলেন আল্লাহ গাফর রাহিম তারপরে অনেকেই ইসলাম গ্রহণ করেছিল সেদিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন ফসির কার্গন একদল বলেছেন যে এরা এদের অন্তর নাপাক কারণ এদের অন্তরে কুফরি শির লুকায়িত আছে পাপের কামনা বাসনা লুকায়িত আছে সেই জন্য আর অন্য অন্য কেউ কেউ বলেছেন অলমারা বলেছেন যে মুর্শেকরা নাপাক পাক অর্থাৎ মুশেকদের অন্তরও না তাদের দেহ নাপাক কারণ তারা পাক পবিত্রতার খেয়াল রাখে না আল্লাহ পাক বলছেন ফালাই আখর মসজিদার হারাম সুতরাং এরা মসজিদে হারামের নিকটবর্তী যেন না হয় বা আমিম আমি এই বছরের পরে এই বছরের পরে যেন আর এখানে না আসে নবম হিজড়িতে নবী করিম সাল্লাহসাল্লামের পক্ষ থেকে আবাক সিদ্দিক রাজিয়াল্লাহাল আলী রাজি আল্লাহ ঘোষণা করে দিলেন আর তারপরে দশম হিজড়িতে নবী করিমসাল্লাহিসালাম বিদায়ী হাজে আসবেন এই ঘোষণা করে দেওয়া হয়েছে আর আগামী বছরে যাতে করে কোনো মুশরেক এই বেতুল্লায় প্রবেশ না করে মসজিদে হারাম অর্থাৎ হারামের এলাকাতে প্রবেশ না করে শুধু মসজিদে হারাম নয় বরং যে হারামের নির্ধারিত এলাকা রয়েছে সেই এলাকায় যেন প্রবেশ না করে এর সাথে সাথে নবিয়া করিমসাল্লাম আরও ঘোষণা করতে বললেন যে ওয়াল্লা মুশরেকরা যে বেতুল্লার উলঙ্গ হেতু অফ করতো নারী পুরুষ মিলে এইরকম উলঙ্গ ব্যক্তি যেন মসজিদে হারামে এলাকাতে না আসে ওয়াইন তুম আইলা আর তোমরা যদি অভাবকে আশঙ্কা করো যে আমরা দরিদ্র অভাবী হয়ে যাব এইভাবে যদি মুর্শ্রেকদেরকে নিষেধ করে দেওয়া হয় আর মুর্শ্রেকেরা লক্ষ লক্ষ সংখ্যায় আসতো আর আসার পরে এখানে তারা মেলা লাগাতো এখানে আমাদের ব্যবসা বাণিজ্য চলত এখানে আমাদের বড়ই আর্থিক সচ্ছলতা আসতো কিন্তু এইভাবে যদি নিষেধ করে দেওয়া হয় তাহলে তো আমরা অভাবী হয়ে যাবো পাক এই ক্ষেত্রে নিশ্চয়তা দান করছেন তোমরা যদি অভাবকে ভয় করো ফাফাই মোল্লাহিন তার অনুগ্রহে আল্লাহ পাক তোমাদেরকে শীঘ্রই সচ্ছল অভাবমুক্ত করে দেবেন ইনশাহ যদি আল্লাহ পাক চান ইন আল্লাহ আলিমুন হাকিম আল্লাহ পাক সবকিছু জানান এবং কাতের আখের যারা আল্লাহ বিশ্বাসী নয় পরকালী বিশ্বাসী নয় তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করু ওয়ালাইহার মাহরম আল্লাহ রাসুল এবং আল্লাহ এবং রাসুল যা কিছু হারাম করেছেন তা তার হারামও মনি করে না আল্লাহ হারাম করেছেন তার রাসুল হারাম করেছেন তারা তা ভক্ষণ করে ওয়ালাইদিন উনাদ আল হক এবং সত্য দিন তারা গ্রহণ করে না উতুল কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে ওই সব লোকদের মধ্য থেকে যাদেরকে এর পূর্বে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ আসারা বিশেষ করে আল্লাপাক তাদের কথা এখানে উল্লেখ করেছেন আর নবী করিমাল্লামের হাদিস ওই মজুসদের সম্পর্কে রয়েছে তার আলোকে অন্যান্য অন্য মুশ্রিক যারা রয়েছে তাদের কাছ থেকে হাত তা জিজিয়াতা যতক্ষণ পর্যন্ত জিজিয়া কর তারা না দেবে আইয়াদিন তারা বসত্ব শিকার করি অহমসাগেরুন আর তারা লাঞ্ছিত হবে তারা স্বেচ্ছায় জিজিয়া কর দেবে এবং তারা লাঞ্ছিত হয়ে তারা অনুগত হয়ে দেশের আনুগত্য করবে দেশের আইন শৃঙ্খলা মেনে চলবে আল্লাহ ফখরবুল আলমিনের এই বিধান হচ্ছে ইসলামিক দেশের ক্ষেত্রে যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন হবে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়কালতিহুদ উজায়রুনুল্লাহ ওকালতিন্নসার আল মাসিহবুল্লাহিম আল্লাহ আল্লাহা বলছেন ইয়াহুদিরা বলতে যে ও জায়ের আল্লাহর পুত্র আল্লাহ পুত্র তারা সাব্যস্ত করেছিল এই কুফরী করেছিলাম আল্লাহ সাব্যস্ত করেছিলফা বলছে এটা তাদের মুখের কথা মাত্র কোনো দলিল প্রমাণ এর নেই ভিত্তিহীন কথা কাফার কাবল এর পূর্বে সব জাতি কুফরি করেছে তাদের কথার সাদৃশ্যতা তারা পোষণ করেছে তাদের মতোই হচ্ছে এই কথা কাত আলহাম সুতরাং আল্লাহ তাদের ধ্বংস করুন আন্না ইউ ফা এরা কোথায় ঘুরে বেড়াচ্ছে ছিটকে বেড়াচ্ছে আল্লাহা বলছেন এরা অর্থাৎ ইহুদি নাসারদের সম্পর্কে আল্লাহা বলছেন যে এইুদী নাসারারা তাদের আহবার হাবরুনের জামা অর্থাৎ তাদের জ্ঞানীগুণীদেরকে তাদের পন্ডিতদেরকে ও রহবান আহম এবং তাদের দরবেশদেরকে যারা এবাদতবন্দি করে সংসার ত্যাগী হয়ে যায় তারা হচ্ছে রহবান রাহেবের বহুবচন তাদের এই পণ্ডিতদেরকে এবং তাদের দরবেশদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা রব হিসাবে গ্রহণ করেছে বিধানদাতা হিসাবে গ্রহণ করেছে এইরকমই যেসব লোকেরা মানবরচিত বিধান গ্রহণ করবে আল্লাহর বিধানকে বাদ দিয়ে এবং তার প্রতি বিশ্বাস করবে আর সেটাকে সমস্যার সমাধান মনে করবে জীবনের কোন ক্ষেত্রে তারা যেন এই সব মতবাদ যারা পেশ করেছে তাদেরকে রব হিসাবে গ্রহণ করল ওয়ালমাসি হাবনা মারিয়াম এবং মারিয়াম পুত্র ঈসা আলহিসাল্লাম ঈসা মাসিকেও তারা রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে অথবা আল্লাহ শরিক তিনের তৃতীয় সাব্যস্ত করেছে সা আলী সুস্তাল আসা যেমন বলেছেন তারা কুফরি করেছে যারা তিনের তৃতীয় আল্লাহ আল্লাহফাককে বলেছে এবং ঈশার পূজা করেছে ওমা উমেরু ইল্লা লে আবুদু এলাহ ওয়াহেদা অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল যে একমাত্র এক উপাস্যের এবাদত বন্দি করবে যিনি হচ্ছেন আল্লাহ লাহ ইল্লাহ তিনি ছাড়া আর কোনো সত্য মাহ নেই সুবাহ তিনি পাক ও পবিত্র আম্মায়ুষে কোন ওইসব থেকে যা তারা শিরিক করে থাকে আল্লাহাক বলছেন যে তারা আল্লাহর আলোকে ফু দিয়ে নিবে দিতে চায় আল্লাহর দিনকে আল্লাহর কোরআন কি আল্লাহ ফাকরুল আলমী যে আল কোরআন আলো জেলেছেন একে নিবে দিতে চায় ওয়া আবাল্লাহ তবে আল্লাহ পাক এটাকে অস্বীকার করছেন এটা হতে দিতে কখনো চান না ইতিম্মা নুরাহ বরং আল্লাহ পাকবুল আলমিন তাঁর আলোকে পূর্ণতা দান করতে চান ওালউকারেহল কা ফেরুন যদিও কাফেররা তা অপছন্দ করে মহান আল্লাহ ইরশাদী আরিহল মু আল্লাহ সেই সত্তা যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন বিল হুদা সঠিক দিক নির্দেশনা নিয়ে হৃদায়ত নিল হক আর সত্য দিন সত্য জীবন বিধান নিয়ে যা সমস্ত যুগের জন্য সমস্ত সমস্যার সমাধান লিওজ হেরাহ আলা দিনে করলে যাতে করে এই দিনকে সমস্ত মতবাদের ওপর সমস্ত মানবরচিত বিধানের ওপর জয়ী করে দিতে পারেন ওয়ালাউকারিহাল মুশেখুন যদিও মুশ্রিকরা তা পছন্দ করতে পারে না এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আসসালামু আলাইকুম বরহমাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা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 शाहिद्ला खान मदन डरबुल्लासा जहांगीर मम दायित्व देखीदा চৌত্রিশ <tik> জেনে রাখো যে ইন্নাল আহবার ওর রহবান বহু ইয়হুদীদের পণ্ডিতরা ধর্মযাজকরা ওর রহবান এবং সংসার ত্যাগীরা বরং তাদের দরবেশরা যারা নিজেকে মনে করে যে তাদের তারা সাধু লোক লায়া কলুন আমু আল নাসবুল বাতেল মানব জাতির ধনসম্পদকে ভক্ষণ করে অন্যায়ভাবে বিভিন্ন পন্থায় তারা তাদের ধন সম্পদগুলিকে আত্মসাত করে বিভিন্ন নজরে নিয়াজের মাধ্যমে বিভিন্ন মান্যতার নামে আল্লাহর নামে দান করতে বলে আল্লাহ সন্তুষ্টির জন্য ইত্যাদি এইভাবে নানা রকমভাবে তারা বেঈমানি আত্মসাত করে আর এই রকম চরিত্র হয়ে গেছে এক শ্রেণীর বিদাতপন্থীদের যারা অবৈধভাবে শির বিদাত করিয়ে মুসলিম উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর বিদাতি আবেমরা তারা এভাবে মানব জাতির ধন সম্পদকে ভক্ষণ করে এবং নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন লাতবে অন্য সানা মানকানা কাবুলাকুম তোমাদের পূর্বে যেসব জাতি চলে গেছে অর্থাৎ ইয়াহুদ এবং নাসারা তাদের তোমরা পদে পদে অনুসরণ করবে তারা যদি সান্ডার গর্তে ঢুকে থাকে তোমরাও সান্ডার গর্তে ঢুকে পড়বে লাখাল তুমুহ আল্লাপাক তাদের সম্পর্কে বলছেন ওয়া সুদ্দিন আনসব ই্লা আল্লাহ সত্য রাস্তা থেকে আল্লাহর তৌহিদ আল্লাহর একত্র রাস্তা থেকে নবী এ করিম সাল্লা সাল্লামের সত্যিকার সুন্নত থেকে দূরে রাখে ফেকুন হাফি সাবির ইল্লা ফাবা শিরহমে আজাবিন আলীম আল্লাহফাক তারপরে বলছেন ওই সব লোকদের কথা যারা জাকাত প্রদান করে না যারা সঞ্চিত করে রাখে গুচ্ছিত করে রাখে স্বর্ণ অথবা রৌপ ওলায়ুন ফেকুন হাফি সাবির ইল্লাহ এবং সেগুলিকে আল্লাহ রাস্তায় ব্যয় করেন না অর্থাৎ ফরজ জাকাত প্রদান করে না ফাবাশের হম বে আজাবিন আলীম তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও হে নবী ইয় মায়ুমা আলী হাফিন আর জাহান্নাম সেই দিনকে স্মরণ করো যেই দিন বিচার দিবসে এসব ধনসম্পদকে সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে ফাথকুয়া বিহা জেবাহ জনু বহু ম এবং এই সব ধন লাল গরম করে তা দিয়ে দাগ দেওয়া হবে তাদের কপালে তাদের পার্শ্ব এবং তাদের পৃষ্ঠ দেশে হাজা মানাজুমলে আনফসেকুম এবং তাদেরকে ধমক দিয়ে ফেরেস্তাগুন বলবেন যে এই তো সব ধন সম্পদ যেগুলি তোমরা তোমাদের জন্য স্তূপকৃত করে রেখেছিলে ফাজুকা কুন্তুম যে সব তোমরা সঞ্চিত করে জমা করে রেখেছিলে। তার আসাদন গ্রহণ করতে থাকো মহান আল্লাহ ইরশাদ করছেন ইন্না ই শহর ইন্দাল্লাহ ইসনা আশার সাহর ফিকি তাবিল্লাউম খালাকমাওয়াত আর হরম জালিক দিনুল কাইম ফালা তদলিমফি হিননাসাকুম আল্লা মহানাল্লাহ ইরশাদ করছেন নিঃসন্দেহে আল্লাপাক রব্বুল আলমীর নিকটে মাসগুলির সংখ্যা হচ্ছে ইসনা আশারা সাহারান ১২টি মাস ফিকিতাবিল্লা আল্লাপাকের বিধানে এটি হচ্ছে আল্লাপাক রব্ল আলমিনের বিধান সেই দিন থেকে যেই দিন পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন মিনহা আর বাতুন হরম এই ১২ মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস আর যেই মাসগুলি শুরু হয় মোহারম থেকে আর শেষ হয় গিয়ে জিল আর যে মাসগুলির সম্পর্ক রয়েছে চাঁদের সাথে আর সেই মাসগুলি সাধারণ ব্যক্তি অসাধারণ ব্যক্তি শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত ব্যক্তি নিরক্ষর ব্যক্তি সকলে মনে রাখতে পারে পক্ষান্তর অন্যান্য যে মাসগুলি রয়েছে মানুষের তৈরি করা সেগুলি মনে রাখা বড় মুশকিল মানুষের জন্য আল্লাহ ফাকর বলছেন মিনহা আর বাতুন হরম এই বারো মাসের মধ্যে চারটি সম্মানিত মাস রয়েছে যে মাসগুলি সম্পর্কে নবী করিম সাসমা হাদিস দ্বারা প্রমাণিত যে সালা সাত মোতওয়ালে তিনটি পরস্পর রয়েছে জিল কাদা জিল হাজ মোহরম এবং আরেকটি মাস হচ্ছে রজব মাস আল্লাহ পাক বলছেন এটি হচ্ছে পাকের সুপ্রতিষ্ঠিত দিন এই হচ্ছে আল্লাহ পাকের দিনুল কাইয়েম মানে সুপ্রতিষ্ঠিত দিন হালা ওফিহিন ফিহিন সাকুম এই মাসগুলিতে তোমরা একে অপরের ওপরে জুল মত্যাচার করিও না কাত মুশ্রেকিনা কাফা আর মুশ্রেকদের বিরুদ্ধে তোমরা সর্বাত্মক সশস্ত্র যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছে ওয়াল্লাম এবং জেনা রাখো আন্নআল্লাহ মাল মুতিন আল্লাহ পাক মুিনদের সাথে রয়েছেন আরেকটি কুচরিত্রের কথা এবং কুসংস্কারের কথা তারা করত কি যুদ্ধ করতে করতে যখন হারাম মাসগুলি চলে আসতো আর দেখছে ছাড়া যাবে না তখন হারাম মাসকে হালালে পরিণত করতো যে হারাম মাসকে হালাল ধরে নিলাম আর এর বিনিময়ে আর একটি মাস হালাল মাসগুলিকে হারাম হিসেবে পালন করে নেব। যাকে কোরআনের ভাষা নাসি বলা হয়েছে অর্থাৎ মাসকে পিছিয়ে দেওয়া আল্লাহ বলছেন নিশ্চয়ই মাসকে পিছিয়ে দেওয়া এটি কুফুরির ওপর অতিরিক্ত অপরাধ ইয়দাল্ল বেহিল্লা কাফারু কাফেরদেরকে এর দ্বারা পথভ্রষ্ট করা হয়েছে ইহিউল্ল নাহ আমান ওই মাছটিকে এক বছরে তো হালাল মনে করতো হারিম নাহো আমান এবং আরেক বছরে সেই মাসটিকে হারাম মনে করত। যাতে করে পাক যে মাস হারাম করেছেন তার সংখ্যা তারা পূরণ করতে পারে সংখ্যা পূরণ করে দিল চার মাস আমরা বছরে হারামাস মেনে নিয়েছি সে যে কোন মাসে মোহারমে হোক বা অন্য কোনো আল্লাহাক যা হারাম করেছেন তাকে তারা হালাল মনে করে নিত, নিত্য আল্লাহম সুহিম তাদের জন্য খারাপ কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে শয়তানের পক্ষ থেকে অল্লাহদুল কৌমাল কাফেরিন আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না মহান আল্লাহ ইরশাদ করেছি হে ইমানদার মানুষেরা মালুম তোমাদের কি হয়ে গেছে আল্লাহ বলছেন যখন তোমাদেরকে বলা হচ্ছে যে আল্লাহ পথে তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর রাস্তায় আল্লাহ দিনের খেঙ্গের জন্য বেরিয়ে পড়ো সে বেরিয়ে পড়া আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধের ক্ষেত্রে হোক जख प्रयोजन ए शर्त पूरण अथबा दिन इसलमर प्रचार प्रसारे क्षेत्रे हक दिन इसलमर शिक्षा लाभ क्षेत्रे हक आल्ला पाक इश्सातुम एलाल अर्द तक तुम्हारा मटी कमड़े धरे नहींचो तुम्हारा मटी के एम भाव कामड़े धरे नहींचो जो छाड़तेवना तुम्हारया दुनिया मिलल आखिर आखिरत के परकाल के बाद दिए तुम्हारा पार्थिव जीवन ओपर की सन्तुष्टे फामा मताउल हयात दुनिया फिल आखिरत इल्ला परकाले সামনে পরকালের পাশাপাশি এই পার্থিব জীবনের যে ভোগের সামগ্রী এগুলি হচ্ছে অতি অল্প ক্ষণিকের বস্তু আল্লাহ আল্লাপাকের সাথ করছেন ইল্লা তান ফেরু ইয়াজবুকুম আজাবান আলিমা তোমরা যদি আল্লাহ রাস্তায় যুদ্ধ অভিযানে না হও তাহলে তোমাদেরকে আল্লাহ পাক কঠোর শাস্তি দেবেন ভয়াবহ শাস্তি দেবেন ওই আস্তাব্দ কমান গায়ে রাখুন এবং তোমাদের বদলে আল্লাহ পাক অন্য এক জাতিকে নিয়ে আসবেন যারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না ওলা তাজুরুহ সে আল্লাহর কোনো ক্ষেত্রেই তোমরা ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহর দিনেরও ক্ষতি করতে পারবে না আল্লাহ আলাকুল্ল্ল সঈন কদির আল্লাহ পাক সব কিছুর ওপর সর্বশক্তিমান ই তানসুরুহ ফার্লাহ আর তোমরা যদি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহায্য না করো তাহলে জেনে রাখো যে আল্লাহ পাক স্বয়ং তার সাহায্য করেছেন ঈদ আখরা জাহুল্লা জিনারো যখন কাফেররা তাকে মক্কা থেকে বিতাড়িত করেছিল শাহিয়াস নেই জনের দ্বিতীয় তিনি ছিলেন সোর পাহাড়ের গুহাই ইজ হোমাফিল গার যখন উভয়ে ছিলেন সৌর পাহাড়ের গুহায় ইজ ইয়াকুল উল্লে যখন তার সঙ্গীকে বলছিলেন নবী করিম সাল্লা সাল্লাম তার সাথী আকার সিদ্দিক রাজি হ যে সৌর পাহাড়ের গুহাই ছিলেন তাকে বলছে লি চিন্তা করিও না ইন্না আল্লাহ মা না নিশ্চয় আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন আল্লাহ পাক তার রহমতের দিক দিয়ে তার দয়ার দিক দিয়ে তার তৌফিকের দিক দিয়ে তার হেফাজত সুরক্ষার দিক দিয়ে মমিন নেকান্দদের সাথে রয়েছেন করিম সাল্লাকর সিদ্দিক রাজিয়া যখন ছিলেন ওই সর পাহাড়ের গুহায় কাফের জন্য চলে এসেছিল কাছাকাছি কারণ একশো রেখেছে পক্ষ থেকে আবাকর সিদ্দিক বললেন আস্তে করে জিয়া যদি নিচের দিকে একটু তাকিয়ে দেখিয়ে লাভ সারা না তাহলে আমাদেরকে দেখে ফেলবে আমাদেরকে পেয়ে যাবে চিন্তায় পড়ে গেছেন আবাকর সিদ্দিক পরে হয়ে গেছেন নাবি করিম সাসান বলছেন যে মা জানো কাবে তোমাদের ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা আল্লাহ সালেসহা যাদের তৃতীয় আল্লাহ পাক রব্বুল আলীম রয়েছেন এবং বলে আল্লাহ তহজান্লাহ মানা চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে রয়েছেন ফানজাল আল্লাহ সাকিয়ান আল্লাহ পাক তার প্রশান্তি নাজেল করলেন আলিহে নবী সাহা ওয়াইয়াদাহ জুনুদ এবং এমন সেনাবাহিনী দিয়ে আল্লাহ পাক তার শক্তি যোগান দিলেন লমতারা যাকে তোমরা দেখো না ওয়াজ আল সুফলা আর কাফেরদের বাণীকে আল্লাহ পাক নিচে নামিয়ে দিলেন ঝুঁকিয়ে দিলেন আর আল্লাহকে আল্লাহ পাক উম আল্লাহ তোমরা বেরিয়ে পড়ো হালকা থাকলেও আর ভারী থাকলেও অর্থাৎ তোমাদের কাছে অস্ত্র কম থাকুক অথবা বেশি থাকুক তোমরা বেরিয়ে পড়ো এবং ওজাহিদ উম তোমরা সশস্ত্র জেহাদ করো তোমাদের জানমাল দিয়ে জান এবং মালদি আল্লাহর রাস্তায় লালকুম খাইরুল্লাকুম এটা তোমাদের জন্য কল্যাণকর হবে এন কুমতুম তালামুন যদি তোমরা জানো আল্লাহ পাক এরশাদ করছেন লউকানা আরান করিবান ওয়াসাফারান কাত্তা বাউকালাকিম বাউদাত আলিহি মু আল্লাহ পাক বলছেন যে যদি স্বার্থ উদ্ধার হলে ওয়াসাফারান কা সেদান আর যাতরা সহজ হলে যদি স্বার্থ সহজে হাসিল হয়ে যেত আর যাত্রা যদি খুব সহজ হতো লত্তা বাউ কাহে নাবি তাহলে তোমার অনুসরণ করত। আর তোমার সাথে এই তাবুকের যুদ্ধে যেত তাবুকের যুদ্ধের দিয়ে আল্লাহ ফাকর বলে এখানে ইঙ্গিত করি কিন বাবদাত আলিহী উসুক্কা কিন্তু পথ তাদের কাছে দীর্ঘ ও ভারী মনে হয়েছে ফোন বিল্লাহ এবং শীঘ্রই তারা আল্লাহর শপথ করে বলি লবিস্তা তা যদি আমরা পারতাম তাহলে তোমাদের সাথে অবশ্যই যেতাম ইয়ে হলে কোন আনফ তারা নিজেদেরকে ধ্বংসে পতিত করেছে অল্লাহ আলম ইন্না হুমলা আল্লাহ ভালো করে জানেন যে তারা মিথ্যাবাদী তাবুকের যুদ্ধের সময় এই মুনাফিকরা যাবে না সেই জন্য বিভিন্ন বাহানা করে তারা সংসারের সমস্যা এই সমস্যা সেই সমস্যা করে তারা অনুমতি চেয়েছিল নবী করিমের কাছে আল্লাপা আনকা। আল্লাহ তোমাকে মাফ করুন কে আজীবন যাতে করে যারা সত্যবাদী তারও সুস্পষ্ট হয়ে উঠে আলমালকে আজীবী আর যারা মিথ্যাবাদী তাদেরকেও তুমি জেনে নিতে পারো যদি অনুমতি না দিতে তাহলে তোমার সাথে কখনো তারা যেত না এতেই বুঝে নিতে যে এরা মুনাফে করেছে হেনি তোমার কাছে ওইসব লোকের অনুমতি চাইবে না যারা আল্লাহর প্রতি ইমান রাখে পরকালের প্রতি বিশ্বাস রাখে যান এবং মাল দিয়ে করতে আর আল্লাহ যারা সংযত তাদের সম্পর্কে ভালো জানে ইনাম আস্তা ইউ মিন আিল্লাহ আখের একমাত্র অনুমতি চাইবে তোমার কাছে যে আমরা এই জেহাদ যেতে পারছি না তবুকে ওইসব লোকেরা যারা আল্লাহর প্রতি রাখে না মুনাফিক পরকালে বিশ্বাস রাখে না বর্তাবাদ কলু বহুম এবং তাদের অন্তর রয়েছে সংশয় সন্দেহ ফাহম ফিহার দাদুন এবং তারা তাদের সন্দেহের মধ্যে ঘুরফাঁক খাচ্ছে আল্লাহ ফাকর রব্বিউলাম যান আমাদেরকে কপটো তার নিফাক থেকে রক্ষা করেন আল্লাহ যান আমাদের মুসলিম দিকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তফিক দান করেন সুবাহান রব্বিক রব্বিলজাতামসিফুলসালাম আলমু সলীন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন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 আমি আমি নিয়েছি নেছি কে একটি যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয়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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसिड आई बीजि बता पाठिएमेल कर समाधान আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে বিশ টিভি বাংলায় দেখুন बड़ो गुना आज सन्दा साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे बीस टी बांगलाय